রিং রোজ মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সের এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রসুল্লাহ আল্হাসের জীবন কথা আল্লাহ সিরাতের সফলতম সময় চলছিল আল্লাহ রসুল্লাহ আলী ওাসলামকে নবুয়াদের যে মিশন দিয়ে পাঠানো হয়েছিল সেই মিশনের পূর্ণতা প্রাপ্তি হয়েছে আজ থেকে তেইশ বছর আগে যেই তাওহিদের বার্তা তিনি নিয়ে এসেছিলেন সেই বার্তাকে লোকেরা এখন সাদরে গ্রহণ করেছে আরব উপদ্বীপ থেকে শির্খ বিতাড়িত হয়েছে আল্লাহর ঘর কাবায় তাওদ প্রত্যাবর্তন করেছে সমগ্র আরব ইসলামের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে আরবের চারপাশে ইসলাম কড়ানারতে শুরু করেছে আর আল্লা ছায় রসুল সাল্লু আলী আসলাম এক প্রজন্মকে তৈরি করতে সক্ষম হয়েছেন যারা ইসলামের এই বিজয় মশাল পুরো বিশ্বে বহন করে নেওয়ার যোগ্যতা রাখেন দুনিয়ার বুকে মুসলিমদের জীবন কিভাবে পরিচালিত হবে তার বাস্তব উদাহরণ মোদিরার ইসলামী রাষ্ট্রের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রসুল তার উপর আরোপিত গুরুদায়িত্ব সম্পন্ন করেছেন তার বিদায় নেয়ার সময়ও তাই ঘুমিয়ে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসলাম যে দুনিয়া ছেড়ে চলে যাবেন সে ব্যাপারে আল্লাহ আজ সবাচাল আগে থেকেই বেশ কিছু আয়াত নাজিল করেন আল্লাহ সুবান বলছেন আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষাশ্রেয় আপনার রব শীঘ্রই আপনাকে এমন কিছু দেবেন যে আপনি খুশি হবেন সুর আত্মহা আয়াত চার এবং পাঁচ নিশ্চয়ই আপনারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে অতপর কেমতের দিন তোমরা সবাই তোমাদের রবের সামনে বাকবিতণ্ডা করবে সুরাজ তোমার আয়াত তিরিশ এবং একত্রিশ আপনার আগেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি সুতরাং আপনার মৃত্যু হলে কি তারা চিরঞ্জীব হবে প্রত্যেককে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে ثم برتقابرتت হবে সূরা আম্বিয়া আয়াত 34 এবং 35 ও আমা মুহাম্মাদান ইল্লা রাসূলুন ক্বাদ খালাছ মিন ক্বাবলি মুরসাল আফাম্মা তাউকুতিন ক্বালবাতু আলা আ'কাবিকুম ومن ينقلب على عقب فلن يضر والله <سؤال> شيئا আর মুহাম্মদ কেবল একজন রসুল তার আগে নিশ্চয়ই অনেক রসুল বিগত হয়েছে যদি তিনি মারা যান অথবা তাকে হত্যা করা হয় তবে তোমরা কি পেছনে ফিরে যাবে আর যে ব্যক্তি পিছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন সুরা আলে ইমরান আয়াত একশো ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু নশ্বর অবিনশ্বর শুধু তোমার রবের মুখমন্ডল যিনি মোহনাময় মহানোভব সুর আর রহমান আয়াত ২৬ এবং সাতাশ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম সুরা আল মাইদা আয়াত এখানে রসুল্লাহ সাল্ল আলী ওয়াস্লামের মৃত্যুর সরাসরি কোনো ইঙ্গিত না থাকলেও রসুল্লাহ সাল্লু আলী ওয়াসলামের মিশনের পূর্ণতা প্রাপ্তির ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ আজান আরো বলেন যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন তখন আপনি আপনার পালন কর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে করুন নিশ্চয়ই তিনি ক্ষমাকারীলামের জীবন অবসানের ইঙ্গিত থাকার একটি কাহিনী আছে আবদুল্লাহ বিন আব্বাস রাদেল্লাহ আনহুর ছিলেন একজন তরুণ সাহাবি কিন্তু তিনি বয়স্ক মহাজির ও আনসারদের সাথে অমর আব্দুল খতাব রদেল্লাহ আনহুর দরবারে বসতেন এত কম বয়স একজন সাহাবির উপস্থিতিতে প্রবীণ মুহাজির এবং আনসাররা কিছুটা অস্বস্তিবোধ করতেন তারা একদিন বললেন এই যুবক আমাদের সাথে কেন বসছে অমর রদেল্লোয়ানহ প্রশ্নের জবাবটা একটু ঘুরিয়ে দিলেন বললেন আচ্ছা সুরা নাসার থেকে আপনারা কে কি বোঝেন সবাই নিজ নিজ ব্যাখ্যা দিল অমর রদেল্লানহ এরপর এবেন আব্বাস রাদেল্লানহকে জিজ্ঞেস করলেন তুমি এই সুরা থেকে কি বোঝ এবার আব্বাস বললেন আমি এই সুরা থেকে রসল সাল্লু আলি ওয়াসলামের মৃত্যুর ব্যাপারে ইঙ্গিত পাই অমর রাদেল বললেন আর আমিও তাই বুঝি এর মাধ্যমে অমর আনহু উপস্থিত সাহাবিদের বুঝিয়ে দিলেন যে ইবের আব্বাস রাদেল্লাহুর বয়স কম হতে পারে কিন্তু কোরআনের বিষয়ে তার জ্ঞান ও প্রজ্ঞার কারণে তিনি অমারের দরবারে অন্য প্রবীণ সাহাবিদের সাথে স্থান পেয়েছেন সাধারণত কোনো কাজ শেষ করার পর আল্লাহ আজ্জাওয়াজালের কাছে ইস্তিকফার করা হয় এই সুরায় আল্লাহ বলছেন যখন আল্লাহ দিনের বিজয় আসবে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে তখন আল্লাহ রসুল যেন ইস্তিকফার করেন এই ইস্তিকফার তার দাওয়া মিশনের সমাপ্তির দিকে ইঙ্গিত করে আল্লাহ রসুল সাল্লু আলী আসলামের মৃত্যুর দিকে ইঙ্গিত করে এমন বেশ কিছু হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লু আলী আসলাম জাবাল জবাল রদিল আনহুকে ইয়েমেনে পাঠানোর সময় বলেন তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না এই কথা শুনে মুআ কাঁদতে থাকেন অন্য একটি হাদিসে রসুল্লাহসাল্লু আলী আসলাম বলেছেন আমার কাছ থেকে হজের নিয়ম শিখি কেননা এইবারের পর হয়তো আমি আর কখনো হজ করতে পারব না আরও একটি হাদিসে আছে সহিপুখারিতে সেটি বর্ণনা করেছেন মা আয়েশারেদেল আনহা তিনি বলেন একবার আমরা নবীজ সাল্ল আলিউসলামের সব স্ত্রী একসাথে বসে আছি এমন সময় ফাতিমা পায়ে হেঁটে আসছিলেন আল্লাহর কসম তার হাটা যেন অবিকল রসল সাল্লু আলি আসলামের হাটার মতো ছিল মেয়েকে দেখে নবীজ সাল্লু আলিউসলাম স্বাগত জানালেন বললেন আমার মেয়ের আগমন শুভ হোক তারপর তাকে নিজের পাশে বসালেন এরপর ফাতিমাকে কানে কানে কিছু একটা বললেন আর ফাতিমা খুব কাঁদতে লাগলেন তার অস্থিরতা দেখে দ্বিতীয়বার তার কানে কানে কিছু একটা বললেন তখন ফাতিমা হাসতে লাগলেন নবীজ সাল্ল আলি আসলামের স্ত্রীদের মধ্য থেকে আমি বলে উঠলাম আমাদের উপস্থিতিতে আল্লা সাল্লু আলিউসলাম সবার মাঝ থেকে আলাদা করে তোমাকে গোপনে একটা কথা বলেছেন আর তুমি কাঁদছ এরপর যখন নবীজ সাল্লু আলিউসলাম উঠে চলে গেলেন তখন আমি ফাতিমাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা উনি তোমাকে কানে কানে কি বলেছিলেন ফাতিমা বললেন আমি রসলুল্লা সাল্ল আলিমের গোপন কথা ফাঁস করব না এরপর যখন রসল আমি তাকে বললাম তোমার উপর আমার দাবি থেকে জানতে চাই তুমি কি আমাকে তার গোপন কথাটি বলবে না ফাতিমা বললেন হ্যাঁ এখন তোমাকে জানাব প্রথমবার তিনি আমাকে গোপনে বলেছিলেন যে চিপ্রি দাঁড়ায় প্রতি বছর এসে পূর্ণ কোরআন একবার আমার নিকট পেশ করতেন কিন্তু বছর তিনি এসে তা আমার কাছে দুবার পেশ করেছেন এতে আমি ধারণা করছি যে আমার চিরবিদায়ের সময় চলে এসেছে সুতরাং তুমি আল্লাহকে ভয় করে চলবে আর বিপদে ধৈর্য ধারণ করবে নিশ্চয় আমি তোমার জন্য উত্তম অগ্রগামী তখন আমি কাঁদতে থাকি যা তুমি নিজেই দেখেছ আর এরপর অস্থিরতা দেখে আমাকে দ্বিতীয়বার কানে কানে বললেন ফাতিমা তুমি কি এটা পছন্দ করনা যে তুমি মোমিন নারীদের সর্দার হবে অথবা এই উম্মতের নারীদের সর্দার হবে তখন আমি হেসে দিলাম সেটাও তুমি দেখেছ সে বছর সফর মাসের ঘটনা রসল সাল্লু আলী আসলাম একদিন মাঝরাতে আবু মুআ হেবা রদুল্লাহ আনহুকে ডেকে বললেন আবু মোয়াই হেবা আমাকে বাকির অধিবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য আদেশ করা হয়েছে চলো আমার সাথে আবু মুআবা ছিলেন আল্লাহ রসুলসাল্লু আলিউসলামের আজাদকৃত দাস আর বাকি হল মোদিনা কবরস্থান যাকে আমরা এখন জান্নাতুল বাকি বলে থাকি সেখানে সমাহিত করা হয়েছে সেই সব সাহাবিদের যারা রসুল্লাহ সাল্ল আলিউসলামের সাথে কষ্ট করেছেন যুদ্ধ করেছেন ইসলামের জন্য জান দিয়েছেন গভীর রাত রসুল্লাহ সাল্ল আলি আসলাম বাকিতে গেলেন বললেন হে কবরবাসী তোমাদের প্রতি সালাম তোমরা যে অবস্থায় আছো সেটা জীবিতদের চাইতে ভালো তোমরা সুখী হও আধার রাতের মতো ধেয়ে আসছে ফিতনা ফাসাদ একটার পেছনে আরেকটা আর প্রথমটা চাইতে পর একটা ভয়াবহ এরপর রসুল্ল সাল্ল আলি ওয়াস্লাম আবু মোয়াই হেবার দিকে তাকালেন বললেন আমাকে এই তুইয়ের মাঝে একটি বাসায় করতে বলা হয়েছিল হয় আমি দুনিয়ার সমস্ত রত্নভাণ্ডার আর সম্পদের চাবি নিয়ে শেষ পর্যন্ত থাকব এরপর জান্নাতে যাব অথবা আমার রবের সাথে সাক্ষাৎ এবং জান্নাত আবু মোয়াই হেবার আদেলো আহো বললেন ফিদাকা আবি ওয়া উম্মি আপনি দুনিয়ার রত্নভাণ্ডার শেষ পর্যন্ত দুনিয়াতে থেকে তারপর জান্নাত এই সুযোগটাই বেছে নিন রসুল্লাহ সাল্লু আলীসাল্লাম বললেন না আল্লাহর কসম আমি আমার রবের সাথে মিলিত হওয়া এবং জান্নাতকেই বেছে নিয়েছি বিশাল এক নেতা অথচ কতটা নির্মোহ দুনিয়া সম্পদ বাড়িগাড়ি এসবের প্রতি রসুল্লাহ সাল্লু আলিউসলামের কখনোই কোনো আকর্ষণ ছিল না লোভ তো দূরের কথা তার উদ্বেগ ছিল উম্মাহকে ঘিরে ইবেন কাসি রহমহল্লার ভাষায় দুনিয়া ছিল রসুল্লাহ সাল্লু আলিউসলামের কাছে তুচ্ছ আর আল্লাহর কাছেও অতি তুচ্ছ এতটাই তুচ্ছ যে দুনিয়া ছেড়ে যাওয়ার সময় রসল সাল্লু আলিউসালাম কিছুই রেখে যাননি রসল সাল্লু আলি আসলাম এই উম্মার জন্য জীবন ভর কষ্ট করেছেন আজকে সমগ্র আরব তার পদানত কিন্তু এই বিশাল অর্জন কোনো নিরাপদ ঝুঁকিহীন নিরসঞ্চার পথে হয়নি আরাম আয়েশ বলে কোন বস্তু আল্লাহ রসুল্লু আলি আসলামের জীবনে ছিল না এমনকি ঘুমের মধ্যেও তার অন্তর জাগ্রত থাকত নবের সেই প্রথম দিন থেকেই বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে দারিদ্র আর কষ্ট দুর্দশা ছিল তার নিত্য সঙ্গী। আর তার এই ত্যাগ তিতিক্ষার সুফল ভোগ করে আমরা আজ মুসলিম তার এই কষ্ট তার এই ত্যাগ ছিল আমাদের জন্য আমার আপনার কাছে দিন ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য নিঃসন্দেহে আমরা রসুল্লাহ সাল্লু আলি ওয়াসলামের কাছে ঋণী রসুল্ল সাল্ল আলি আসলাম বাকিবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করে সেখান থেকে চলে এলেন এরপরপরই রসুল্লাহ সাল্ল আলি আসলাম অসুস্থ হয়ে পড়েন আল্লাহল্লাহ আলিউসলাম মৃত্যু সজ্জায় সাহিত আয়েশার দেল আনহা পাশে ছিলেন প্রচন্ড মাথা ব্যথায় কাতর হয়ে আয়েশা বলছিলেন উহ ব্যথায় মারা যাচ্ছি রসুল্লাহ সাল্লু আলিউসলাম তখন রসিকতা করে বললেন যদি তাই হয় আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবো তোমার জন্য দোয়া করতে পারবো আইসারে দিল আনহা তার স্বভাবসুলভ অভিমানে ভঙ্গিতে বললেন হ্যাঁ আপনি তো সেটাই চান আমি মরে গেলে আপনি অন্য স্ত্রীদের কাছে যেতে পারবেন রসুল্লাহ সাল্ল আলিহাম তখন বললেন আমারই বরং বলা উচিত ব্যথায় মারা যাচ্ছে রসুলুল্লাহ ছিল প্রচন্ড জ্বর এক সাহাবি রসুল্লাহর মাথায় হাত রেখে বললেন ইয়া রসুল্লাহ আপনার তোর প্রচন্ড জ্বর রসুলুল্লাহ সাল্ল আলিউসলাম তখন বললেন হ্যাঁ আপনার নবীরা অন্য যে কারো থেকে দ্বিগুণ কষ্ট ভোগ করে থাকে। আল্লাহ আজজওয়াজাল তাদের বেশি ভালোবাসেন তাই তাদের পরীক্ষাগুলো বেশ কঠিন কষ্টগুলো বেশি তীব্র আর পুরস্কারও অন্যদের চাইতে বেশি শেষ দিনগুলো আল্লা রসুল্সাল্লু আলিউসলাম কাটিয়েছিলেন স্ত্রী আয়েশার ঘরে অন্য স্ত্রীরা তাতে সাই দিয়েছিলেন কারণ রসুল্ল সাল্লু আলিউসলাম তখন এতটাই অসুস্থ হয়ে পড়েন যে প্রত্যেকের ঘরে যাওয়া তার জন্য খুব কষ্টকর হয়ে পড়ে দুজনের কাঁধে ভর দিয়ে তাকে আয়েসের ঘরে আসতে হয় শেষ দিনগুলোতে একদিন রসল্লা সাল্ল আলি আসলাম মসজিদে যেতে চাইলেন তিনি চাইলেন মানুষদের কিছু নসিহা দেবেন বললেন আমার গায়ে সাত বালতি পানি ঢেলে দাও আমি মানুষের কাছে গিয়ে কিছু কথা বলতে চাই রসলাস আলিউসলামের শরীরে ঠান্ডা পানি ঢালা হলো, যেন শরীরের তাপমাত্রা কমে আসে আর তিনি মসজিদে যেতে পারেন রসল্লা সাল্লাহ আলহিাসামকে মসজিদে নিয়ে যাওয়া হলো। তার মাথা ছিল কালো কাপড়ে চড়ানো রসল সাল্ল আলহাসম একা হাঁটতে পারছিলেন না তার পা মাটিতে ঘষা খাচ্ছিল তাই অন্যের ওপর ভর করে তাকে মসজিদে যেতে হল রসল্লা সাল্লু আলহ আসলাম প্রথমেই আল্লাহ আসোজালের প্রশংসা করলেন এরপর উহুদের শহীদদের কথা স্মরণ করলেন তাদের জন্য সালাদ পাঠ করলেন এবং মগফিরাতের দোয়া করলেন এরপর মহাজিদের উদ্দেশ্য করে বললেন মোহাজিররা শোনো তোমাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আনসারদের সংখ্যা কমে আসছে শুরুর দিকে তারাই আমাকে সাহায্য করেছে তোমরা তাদের প্রতি সদয় হবে কাজেই তাদের মধ্যে যারা উত্তম তাদের সাথে ভালো আচরণ করো আর যারা ভুল ত্রুটি করে তাদের ক্ষমা করে দিও এরপর রসল সাল্ল আলি ওসলাম বললেন আল্লাহর বান্দাদের মধ্যে এমন একজন বান্দা আছে যাকে দুনিয়ার শাহ সকত অথবা আল্লাহর কাছে যা আছে এই দুইয়ের মাঝে যে কোনো একটিকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে আল্লাহ রসুলসাল্লু আলি আসলাম আসলে নিজের কথাই বলছিলেন কিন্তু কে এই বান্দা সেটা আবু বকর রাজেলাহ আনহু ছাড়া আর কেউই বুঝতে পারল না আবু বকর রাজেলা আনহু কাঁদতে শুরু করলেন সাধারণ মানুষের কাছে মৃত্যুর ফেরেস্তা হঠাৎ করে আসে কিন্তু নবীদের কাছে যান কবজের আগে তাদের অনুমতি গ্রহণ করা হয় আবু বকর রদেলাহ আনহু কাঁদতে কাঁদতেই বললেন আমরা আর আমাদের সন্তানরা আপনার জন্য কোরবান হয়ে যাক রসল্লাহ সাল্লি ওয়সলাম আবু বকর রদিন আহুকে থামিয়ে দিয়ে বললেন বন্ধুত্ব আর অর্থ সম্পদের ত্যাগ যে মানুষটি আমার প্রতি সবচেয়ে বেশি এহসান করেছে সে হচ্ছে আবু বকর আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে খলিল হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকেই নিজের খলিল বানাতাম কিন্তু আমার সাথে আবু বকরের সম্পর্ক হল ইসলামের ভ্রাতৃত্ব ও ভালোবাসায় তোমরা মসজিদের খোলা দরজাগুলো দেখে তাকাও ওগুলো তোমরা বন্ধ করে দেবে শুধু আবু বকরের দরজা ছাড়া রসুল্লাহ সাল্লু আলিউ আসলাম তার জীবনের শেষ প্রান্তে এসে সবার সামনে আবু বকর রদুল্লাহ আনহুর উচ্চ মর্যাদা এবং সম্মানিত অবস্থান সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন খলিদ হল বন্ধুত্বেরও উপরে একটি স্থান যা অন্তর্কে ভালোবাসায় ভরিয়ে দেয় যদি দুনিয়াতে রসুল্লাহ সাল্লু আলিউ আসলাম কাউকে খলিদ হিসেবে বেছে নিতেন তাহলে সেই স্থানটি হতো আবু বকর রদুলিল্লাহ আনহুর কিন্তু যেহেতু রসুল্লাহ সাল্লু আলি আসলাম আল্লাহর খলিল তাই আবু বকর রদেল্লাহ আহু হলেন তার দিনের ভাই বন্ধু এবং সবচেয়ে আপন জন মসজিদে নবাবের সাথে রসল্লাহ সাল্লাহ আলি আসলামের ঘর ছাড়াও আরও কিছু সাহাবিদের ঘর লাগোয়া ছিল আর সেই ঘর দিয়ে সরাসরি মসজিদে নবাবিতে প্রবেশ করা যেত সেগুলো ছিল অনেকটা ব্যক্তিগত দরজার মতো রসুল্লাহ সাল্লু আলি আসলাম বলছেন শুধু আবু বকরের দরজায় খোলা থাকবে আর বাকিগুলো বন্ধ হয়ে যাবে অনেক আলেম মনে করেন এই আদেশের মাধ্যমে আল্লাহ রসুল্ল আলি আসলাম তার ইন্তেকালের পরে আবু বকর রনহুর খলিফা হওয়ার দিকে ইঙ্গিত করেছেন তবে এটা তার আদেশ ছিল না রসুল্লাহ আলী আসলাম তার উম্মাহকে নিয়ে চিন্তিত ছিলেন তিনি আশঙ্কা করতেন তার মৃত্যুর পর মুসলিমরা খ্রিস্টান ও ইহুদিদের অনুসরণ করা শুরু করতে পারে মৃত্যুর চার দিন আগে তাই তিনি এই ব্যাপারে ওয়াসিয়েত করে দিতে চাইলেন তিনি বললেন জস্তিরাদুল আরব থেকে তোমরা ইহুদি খ্রিস্টান ও মুশ্রিকদের বের করে দেবে আর প্রতিনিধি দলের সাথে আমি যেমন ব্যবহার করতাম তেমন ব্যবহার করবে আল্লাহ আলহাম দিন ইসলামের বিশুদ্ধতা নিশ্চিত করতে চেয়েছেন তাই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সেখানে স্থান দিতে চাননি তিনি ইহুদি ও খ্রিস্টানদের ব্যাপারে আরও বললেন আল্লাহ লানত ইহুদি ও খ্রিস্টানদের প্রতি তারা তাদের নবীদের কবরের ওপর মসজিদ বাড়াচ্ছে, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে দিয়েছে অর্থাৎ তিনি মুসলিমদের নিষেধ করে দেন যে তারা যেন কবরস্থানকে ইবাদতের স্থান বানিয়ে না নেয় যেই ভুলটা ইহুদি ও খ্রিস্টানরা করেছে জীবনের অন্তিম পর্যায়ে আল্লাহ রসুলসল্লাহ আলিউসলাম আরও একটি বিষয়ের উপর জোর দেন আর সেটি হল সালাত রসল সাল্লু আলিউসলাম বলেন সলাতের ব্যাপারে যত্নশীল হ তিনি মুসলিমদের দাসদের প্রতি যত্নশীল হবারও উপদেশ দেন উপদেশ দেন নারীদের ব্যাপারে যেন তাদের উপর অবিচার করা না হয় আর জিহাদের ব্যাপারে বলেন মানুষ যখন জিহাদ ছেড়ে দেবে তখনই অবদস্থ হবে মৃত্যুর চার দিন আগ পর্যন্ত আল্লাহ রসুসাল্ল আলহাম সালাতের ইমামতি করেছিলেন কিন্তু এই সার তার শরীর এতটাই খারাপ হয়ে গেল যে তিনি কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছিলেন না বারবার বৃহস হয়ে পড়ছিলেন শেষ পর্যন্ত বললেন আবু বকর যেন ইমামতির দায়িত্ব পালন করেন কিন্তু আইসারে দিল আনহা চাচ্ছিলেন না যে তার বাবা আবু বকর রাজ আনহ সাল্লাদের নেতৃত্ব দিক তিনি বললেন ইয়া রসুলাল্লাহ আমার বাবা তো খুব নরম মনের মানুষ আমি ভয় পাচ্ছি উনি যদি আপনার স্থানে দাঁড়ান তাহলে হয়তো ওনার পক্ষে ইমামতি করাই অসম্ভব হয়ে যাবে রসুল্লাহ সাল্লু আলি ওয়াসালাম আবার বললেন আবু বকরকে বলো সালাদে ইমামতি করতে আয়স রাদ আনহা আবারও একই কথা বললেন এভাবে তিন তিনবার এরপর রসুল্লাহ সাল্লু আলি আসসালাম বলেন তোমরা নারীরা হলে ইউসুফের নারীদের মতো আবু বাকরকে বলো চলাতে ইমামতি করতে ইউসুফের নারীর সাথে তুলনা দেবার কারণ হল আল আজিজের স্ত্রী যখন অন্য নারীতে দাওয়া দিয়েছিল বা মনে হবে সেটা শ্রেফ নারীদের জন্য একটা আসর বা আড্ডার আয়োজন কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল সবাই যেন ইউসুফকে দেখতে পায় অর্থাৎ তার মুখের কথা ছিল এক আর মনের কথা ছিল আরেক। যখন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসলাম আবুবকরকে ইমামতি করানোর আদেশ করেছেন তখন আয়সারদ আনহা কারণ হিসেবে দেখিয়েছিলেন তার বাবা খুব নরম মনের মানুষ তাই তিনি ইমামতি করতে গিয়ে হয়তো আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন কাজেই তিনি ইমামতি না তবে আসল কারণ সেটা ছিল না আসল কারণ কি ছিল সেটা আয়সারদ আনহা পরবর্তীতে নিজেই বলেছেন আমি চাইনি আমার বাবার সালাত পরান তার কারণ হল মানুষ হয়তো আল্লাহ রসুল সাল্লাহ আলিউসলামের স্থানে দাঁড়ানোর জন্য তাকে অপছন্দ করতে পারে আল্লাহ রসল্লের স্থানে অন্য কাউকে দেখতে উম্মাহ অভ্যস্ত নয় কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম আবুবকরকেই ইমামতের জন্য নির্ধারিত করে দিয়ে গেছেন আইসারদ্ল্লাহ আনহা বলেন যখন রসল্লাহ সাল্ল্লাহু আলি ওয়াসাল্লাম অসুস্থ বোধ করতেন তখন মোয়াবি জাত অর্থাৎ সুরা নাস সুরা ফালাক পরে নিজের হাতে দিয়ে শরীরে মুছে নিতেন কিন্তু এবার রসুল্লা সাল্লাহ আলী আসালাম এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে নিজের হাতে সেটা করতে পারছিলেন না তাই আয়সা আনহা সুরাগুলো পড়ে রসুল্লাহ সাল্ল আলিমের হাতে ফু দিতেন এবং তার হাত দিয়ে তার মুছে কেন শরীর আলিউসলামের হাত আয়সা রাদাল আনহার হাত থেকে বেশি বরকতময় উসাম জাইদ রাদ আনহর সেনাবাহিনী অবস্থান করছিল মদিনার বাইরে জুরফে রসুল্লাহ সাল্লু আলিউসলাম খুব অসুস্থ হয়ে পড়লে ওসামা এবেন জাইদ রাজ আনহু তাকে দেখতে মদিনায় আসলেন রসুল্লাহ সাল্ল আলিউসলাম তখন এতটাই অসুস্থ চেয়ে কথা বলার শক্তিটুকু পর্যন্ত ছিল না ওসামা ইবেন জাইদ রাজ আনহু বলেন রসুল্লাহ সাল্লু আলি আসলাম তার হাত উঠিয়ে আমার দিকে ইঙ্গিত করলেন আমি বুঝতে পারলাম রসুল্লাহ সাল আলিউসলাম আমার জন্য দোয়া করছেন কি যন্ত্রণা আর কষ্টের মাঝেও রসুল্লাহ সাল্লু আলিউসালাম ওসামা এবেন জাইদ রাজ আনহুর জন্য দোয়া করেছিলেন এতে বোঝা যায় ওসামার জন্য রসল্লাহ আলী আসলামের ভালোবাসা কতটা প্রবল ছিল মৃত্যুর দুদিন আগে রসল সাল্ল আলিম কিছুটা সুস্থ বোধ করছিলেন তিনি মসজিদে যেতে চাইলেন জনের কাঁধে ভর করে মসজিদে প্রবেশ করলেন সে সময় সালাতে ইমামতি করাচ্ছিলেন আবু বকর রদেল আনহু রসল্ল সাল্লু আলিউসলামকে দেখতে পেয়ে আব্বু ফকর পেছনে সরে আসতে চাইলেন কিন্তু রসুল্লাহ সাল্ল আলি আসলাম তাকে ইঙ্গিত করে বোঝালেন তিনি সেখানেই যেন থাকেন এরপর রসুল্লাহ সাল্ল আলি আসলাম আবু বকর রহুর পাশে গিয়ে বসলেন আবু বকর রদু তখন সালাতে রসুল্লাহ আলী আসলামের অনুসরণ করলেন আর বাকিরা আবু বকরের অনুসরণ করে সালাত আদায় করলেন দিনটা ছিল সোমবার আল্লাহ রসুল সাল্লু আলি সেদিন আমাদের ছেড়ে চলে যান কেমন ছিল সেই দিন ফজরের ওকে আবু বকুর রাজিল্লাহ আনহু মুসলিমদের সালাদ পড়াচ্ছেন রাসলাসাল্লু আলী আসস্লাম তার ঘরের পর্দা সরিয়ে মসজিদের ভেতরে তাকালেন তিনি চোখ ভরে তার উম্মাহকে দেখছিলেন তার উম্মাহ সারিবদ্ধভাবে সালাদ আদায় করছে তাওদের যে বীজ তিনি রোপণ করেছিলেন সেই চারাগাছ আজ সুবিশাল বৃক্ষে পরিণত হয়েছে তার দাওয়া সফল তার মিশন সম্পূর্ণ মুসলিমরা আজ নিজেরাই জামাতবদ্ধ হয়ে সালাদ আদায় করছে রসল্লা সাল্ল আসলামের মন এক অপার আনন্দে তিনি মুচকে হাসলেন রসল্ল সাল্লাসের হাসি মুখ দেখে আত্মহারা হয়ে উঠলেন আনন্দের আতিশ তাদের সালাদ ভেঙে যাবার উপক্রম আনাসবের মালিকরা দিল আনহুর বর্ণনায় আল্লাহ রসুলসাল্লু আল্লাহলামের মুখ সেদিন যেন কোরআনের পাতার মতো ঝলমল করছিল অন্য বর্ণনায় এসেছে তার চেহারা দেখে মনে হচ্ছিল যেন এক ফালে চাঁদ আবু বকর রদিলহু রসুল্লাহ সাল্লু আলি ওসলামকে ইমামতিতে দাঁড়ানোর সুযোগ করে দিয়ে পেছনে ফিরে আসছিলেন কিন্তু রসলুল্লা সাল্ল আলিউসলাম ইশারায় জানিয়ে দিলেন তারা যেন নিজেরাই সালাত আদায় করে নেন এরপর রসল্লু সাল্লু আলি ওসলাম পর্দা ফেলে আবার ভেতরে চলে গেলেন রসুলুল্লাহ সাল্লু আলিউস্লাম তার উম্মার সব শেষ যে দেখে গেছেন তা হচ্ছে সালাদের জামাত এই দৃশ্য দেখেই রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের মন আনন্দে ভরে উঠেছিল নিশ্চয়ই তাওহিদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সালাদ রসুল্লাহকে দাঁড়াতে দেখে সাহাবিরা ভাবলেন রসুল্লাহ সাল্লু আলিউসলামের শারীরিক অবস্থার হয়তো উন্নতি হয়েছে তাই আবু বকর রদেল্লা আনহ অনুমতি নিয়ে তার দ্বিতীয় স্ত্রীর সাথে দেখা করতে আর সুনহে চলে গেলেন সেটা ছিল মদিনার কিছু দূরে সোমবারের ফজর সালা ছিল রসুল্লা সাল্ল আলি আসলামের শেষ সলাহ আয়স রদুল্লাহানহার ভাই আব্দুর রহমান রদুল্লাহানহ তাদের ঘরে এলেন তার হাতে একটা মিসওয়াক ছিল রসুল্লাহ সেই মিসওয়াকের দিকে তাকিয়ে রইলেন মুখে কিছু বলাও তখন কষ্টকর আনহা তার চাহানি দেখেই বুঝতে পারলেন রসুল্লাহ সাল্লু আলী আসসালাম মিসওয়াকটি ব্যবহার করতে চাইছেন তিনি জিজ্ঞেস করলেন আপনি কি এটা চান রসুল্লাহ সাল্লু আলী আসলাম ইঙ্গিতে বললেন হ্যাঁ চাই আয়সা রাদ্লাহ আনহা তখন মিসওয়াকটি তার ভাইয়ের কাছ থেকে নিয়ে এর অন্য পাশ নরম করে রসল্লাহ সাল্ল আলী আসলামের দিকে এগিয়ে দিলেন আয়সা রদুল্লাহ আনহা বলেন তিনি এমনভাবে মিসওয়াক করছিলেন যে দেখে মনে হচ্ছিল যেন তিনি একদম সুস্থ জীবনের একদম শেষ প্রান্তে এসেও রসুল্লাহ সাল্লু আলিউসলাম মিসওয়াক ব্যবহারের সুন্না ত্যাগ করেননি রসুল্লা সাল্লু আলি আসলামের কষ্ট যন্ত্রণা বাড়তে থাকে তার কষ্ট দেখে ফাতিমা বলে উঠলেন বাবার কতই না কষ্ট হচ্ছে সেই কষ্টের মুহূর্তেও তিনি মেয়ের কথার উত্তর দিলেন বললেন আজকের দিনের পর তোমার বাবার আর কোনো কষ্ট নেই মা মৃত্যুর মুহূর্তে আল্লাহ রসুলসাল্লু আলি আসসালাম শুয়েছিলেন আয়সারা দেল আনহা কোলে মাথা রেখে পানির পাত্রে হাত ভিজিয়ে বারবার নিজের মুখ মুছে বলছিলেন আল্লাহ ছাড়া আর কোনো মা নেই নিশ্চয়ই মৃত্যু বড়ই কঠিন রসল্লাহ সাল্ল আলি ওয়াস্লাম ছিলেন সমগ্র মানবজাতির সেরা সৃষ্টি তাকেও মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয়েছিল শেষ সময়ে ঘুনে এল নসল্ল সাল্লু আলি আসলাম ঘরের ছাদের দিকে তাকিয়ে নিসার একটি আয়ার পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন বলছিলেন হে আল্লাহ আমাকে অন্তর্ভুক্ত করো নবী সিদ্দিক শহীদ ও সৎ ব্যক্তিদের সাথে যাদের আল্লাহ অনুগ্রহ করেছেন হে আল্লাহ আমাকে ক্ষমকার দাও আমার উপর রহম করো, আমাকে সর্বোচ্চ সাথীর সাথে মিলিত করো। মৃত্যুর একেবারে শেষ মুহূর্তে আল্লাহ রসুল্লাহ আলী ওয়াসলাম তার তর্জনী উপরে তুলে বলছিলেন ফির রফিকুল আলা ফির রফিকুল আলা ফির রফিকুল আলাহ রসুল্ল আলহাসমের চোখের পাতা ভারী হয়ে এল রসুল্লাহ আলী আসলাম ইন্তেকার করলেন চলে গেলেন তার সর্বোচ্চ সঙ্গী আল্লাহ সুবহান জীবনের শেষ মুহূর্তেও উচ্চারণ করছিলেন তার জীবন ভর চেয়ে যাওয়ার ইচ্ছার কথা ওয়ারহাকিরি বীর রফিকল আলা আমাকে সর্বোচ্চ সঙ্গীর সাথে সাক্ষাৎ করিয়ে দিন মুসলিম উম্মার জীবনের সবচেয়ে বড় দুর্যোগ ছিল রসুল্লাহ সাল্ল আলিউ আসলামের মৃত্যু মুসলিম উম্মা হারালো তাদের সবচেয়ে আপঞ্জনকে মাথার উপর ছায়া হয়ে থাকা নেতাকে বাবার মতো বুকের মাঝে আগলে রাখা মানুষটাকে ভয়ে কষ্টে বিপদে দন্দে সবাই যার কাছে ছুটে যেত যার কাছে সবাই নির্বিঘ্নে সব সমস্যার কথা বলতে পারত যিনি ছিলেন সবার আশ্রয়ে সেই মানুষটা আজ চলে গেলেন উম্মার জীবনে সবচেয়ে বড় ফিটনা সেই দিন সবচেয়ে অন্ধকার আর বিষাদ মাখা একটা দিন সাহাবেরা এই খবরটা মেনে নিতে পারলেন না সবাই খুব বড়সরা একটা ধাক্কা খেলেন কারো মাথা কাজ করছে না কেউ স্তব্ধ হয়ে গেছে কেউ নির্বাক হয়ে বসে পড়েছে উঠে দাঁড়িয়ে কথা বলার শক্তিটুকুও যেন আর নেই কেও কেউ তো রীতিমতো অবিশ্বাস করলেন অমার আবদুল খতাব রদুল্লাহ আনহু কোনোভাবেই মানতে পারলেন না যে রসুল্লাহ সাল্ল আলি ছেড়ে চলে গেছেন মসজিদের দিকে ছুটে গেলেন ওমারের পিছু পিছু সবাই মসজিদের দিকে ছুটল যার হাহাকার হৃদয়গুলো ক্ষতবিক্ষত আজ মদিনার বাতাস ভারী হয়ে আছে কান্নায় রসুল্লাহ সাল্ল আলি ওয়াসলামের সংবাদ মেনে নেয়া সাহাবিদের জন্য কতটা কঠিন ছিল সেটা আমরা কখনোই অনুভব করতে পারব না কারণ রসুল্লাহ সাল্ল আলিবাসমের প্রতি আমাদের সেই পরিমাণ ভালোবাসাই নেই সাহাবিরা রসুল্লা সাল্ল আলী আসলামের সাথে বছরের পর বছর থেকেছে রসুল্লাহ সাল্লু আলিউসালাম ছিলেন তাদের সব সবকিছু তাদের নেতা তাদের পরামর্শদাতা তাদের শিক্ষক তাদের সুখ দুঃখের বন্ধু তাদের রসুল অমর রদুল্লাহ বলে উঠলেন না না আল্লাহর কসম রসুল্লাহ তিনি তার রবের সাথে সাক্ষাৎ করতে গেছেন মুস আলহাম যেমন তার রবের সাথে সাক্ষাৎ করতে ৪০ দিনের জন্য তার সম্প্রদায়কে রেখে চলে গিয়েছিলেন এরপর আবার ফিরে এসেছেন আল্লাহ রসুল তেমনি ফিরে আসবেন অবশ্যই আসবেন আল্লাহর কসম করে বলছে আর ফিরে এসে তিনি তাদের হাত পা কেটে ফেলবেন যারা বলছে তিনি মারা গেছেন ওমর আনহ ভাবতেই পারছেন না রসুল আর নেই তিনি ভাবছেন সব মুনাফিককে হত্যা করার আগে না তরবারে কোশমুক্ত করে অবুজের মতো আনহো হুমকি দিয়ে বললেন যে এই কথা বলবে যে রসুল্লাহ সাল্লাহ মারা গেছে আমি তার মাথা এই তরবারে দিয়ে আলাদা করে দেব যে উমার জীবনের প্রতিটা ক্ষেত্রে অসম্ভব দৃঢ়তা দেখিয়েছেন শক্তি সাহস আর বীরত্বের পরিচয় দিয়ে যাকে সবাই জেনে যাকে দেখে শয়তানো ভয়ে অন্য পথ সেই উমার আজ মুশে পড়লেন এমন কি হবার কথা ছিল হ্যাঁ সাহাবিরাও মানুষ রক্ত মাংসের জলজ্জ্যান্ত মানুষ যাদের শরীরের লাল রক্ত আছে যাদের আবেগ আছে অনুভূতি আছে দুর্বলতাও আছে তাই ওমারের মতো শক্ত সামর্থ্য মানুষটাও সেদিন অবশিশুর মতো ভেঙে পড়েছিলেন কিন্তু একজন ভেঙে পড়েননি সেই সংকটময় মুহূর্তে যখন কেউ নির্বাক কেউ হতবিপল তখন একটা মানুষ বটবৃক্ষের মতো সব ঝড় সামনে নিলেন কে সেই মানুষটি সেই মানুষটি হচ্ছেন আল্লাহ রসুলসাল্লিউসালামের সবচেয়ে কাছের মানুষ আল্লাহর রসুল্লের বন্ধু ভাই সাহাবি আবু বকর রাদিল্লাহ আনহু নবুয়তের প্রথম থেকে যে মানুষটা পায়ে পায়ে রসল আলামের সাথে লেগেছিলেন সেই আবু বকর আল্লাহ রসল্লের সমস্ত সন্না সমস্ত শিক্ষা যিনি বুক পেতে গ্রহণ করেছেন সেই আবু বকর আল্লাহ রসল্লের দাওয়াতের সবচেয়ে উত্তম দৃষ্টান্ত আবু বকর রাজ আনহ সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়েও তিনি ইমানি শক্তিতে নিজেকে সামনে নিলেন সমুদ্রে ছর উঠলে যেভাবে শক্ত হাতে জাহাজের হাল ধরতে হয় তেমনি করেই পুরো উম্মার হাল ধরলেন তিনি রসুল্লাহ সাল্লাহ আলিউসালের ইন্তেকালের সময় আবু বকরাদ আনহু ছিলেন মদিনার বাইরে আর খবর পেয়ে তিনি সোজা আইস রাদ আনহার ঘরে প্রবেশ করলেন সেখানে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসলামের শরীর কাপড় দিয়ে ঢাকা ছিল রসুল্লাহ সাল আলিউসলামের মুখ অনাবৃত করে আবু বকরদ্দুলিল্লাহ আনহু কেঁদে উঠলেন রসল্লা সাল্ল আলি ওয়াসালামকে চুমো দিলেন আর বললেন আপনি জীবিত অবস্থায়ও পবিত্র ছিলেন মৃত্যুর পরও আপনি পবিত্র আল্লাহর কসন আল্লাহ আপনাকে দ্বিতীয়বার মৃত্যুবরণ করাবেন না যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তা সম্পন্ন হয়ে গেছে এরপর আবু বকর রাদিল্লাহ আনহু আয়সা রাদুল্লাহ আনহার ঘর থেকে বেরিয়ে মসজিদে গেলেন সেখানে অমর রাদিল্লাহ আনহো তখনও চিৎকার করছিলেন অমারকে থামিয়ে আবু বকর রাদিল্লাহ আনহু বললেন বস অমার বস অমর রাদিল্লাহ আনহু আবু বকর রাজিল্লাহ আনহোর কথায় কোনও ভ্রক্ষেপ করলেন না আবু বকর রাদিল্লা আনহু আবারও বললেন অমার বস বলছি বস তবু অমর রাদিল্লাহ আনহু থামলেন না আসলে অমর রাদিল্লাহ আনহু মানসিকভাবে এতটাই বিধ্বস্ত ছিলেন যে কিছু বুঝে উঠতে পারছিলেন না আবু বকর রাদিল্লাহ আনহো অমারকে উপেক্ষা করেই সামনে এগিয়ে গেলেন লোকেরা অমর রদিল্লাহ আনহুকে ছেড়ে তখন আবু ওকর রাজ আনহোর কাছে ভিড় জমাল তখন আবু বকর রদিল্লাহ আনহুর সেই দিনের কথাগুলো উম্মাহ এত বছর পরেও স্মরণ করে তিনি বলেছিলেন যে মোহাম্মদ সাল্ল আলী ইবাদত করে সে জেনে রাখুক মোহাম্মদ সাল্ল আলি আসলাম মারা গেছে আর যে আল্লাহর ইবাদত করত সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব তার মৃত্যু নেই এরপর তিনি কোরআনের একটি আয়াত পাঠ করলেন وَمَا مُحَمَّدٌ إِلَّا رِسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلِ أَفَإِمَّا تَعُقُتِلَا قَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبَ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসালাম আল্লাহ রসুল ব্যতীত অন্য কিছু নন তার আগেও অনেক রসুল গত হয়েছেন তাই যদি তারও মৃত্যু হয় তবে তোমরা কি পেছনে ফিরে যাবে যারা পেছনে ফিরে যায় তারা আল্লাহর কোনো ক্ষতি করতে সক্ষম নয় শীঘ্রই আল্লাহ কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন সুর আলে ইমরান আয়াত ১৪৪। চুয়াল্লিশ কথাগুলো শুনে অমর রাজেন্দ্র আনহু বসে পড়লেন তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না তার ভাষায় আমি বুঝতে পারলাম আল্লাহ রসুল্লাহ আলহাম আসলে আর নেই এমন নয় যে ওমার কোরআনের এই আয়াত জানতেন না কিন্তু অদ্ভুত শূন্যতার সেই মুহূর্তে আবর রাদুল্লাহ আনহোর মুখে আল্লাহ এই আয়াত যেন ঝাঁকুনি দিয়ে সবার মাঝে সম্বিত ফিরিয়ে আনল আল্লাহর রসোল্লের মৃত্যু সংবাদে ওমার রদুল্লাহ আনহু ছিলেন দিশেহারা ওসমান রদুল্লাহ আনহু হয়ে যান নির্বাক আলী রদেল্লাহ আনহো সবার থেকে লুকিয়ে কোথাও যেন চলে গিয়েছিলেন কিন্তু আবু বকরাদিল্লা আনহু সুরা আনি ইমরানের এই আয়াতটির অর্থ জানতেন যে মুসলিমরা আল্লাহর জন্য বাঁচে ব্যক্তি মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউ আসলামের জন্য নয় মোহাম্মদ সাল্লু আলহি আসালাম হলেন আল্লাহর রসুল তার মৃত্যু হতে পারে কিন্তু তার আনিত দিন চলবে কেয়ামত পর্যন্ত সেদিন মদিনায় কত হাফিজ ছিলেন কত আলেম ছিলেন কিন্তু কেউই এই আয়াতকে কাজে লাগাতে পারলেন না সঠিক সময়ে সঠিক কাজ করেছিলেন মাত্র একজন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসলামের ছায়া যার মধ্যে সবচেয়ে বেশি সেই আবু বকর রাদিল্লাহ আনহু ইমাম কর্তব্য মন্তব্য করেন সাহসিকতার মানে যদি হয় বিপদ কষ্টকর পরিস্থিতিতে দৃঢ় আর অবিচল থাকা তবে আবু বকর রদেল্লাহ আনহুর সাহসিকতার সবচেয়ে বড় প্রমাণ হল কোরআনের এই আয়াত এবং এই ঘটনা কেননা রসুল্লাহ সাল্লাহ আলিউসলামের মৃত্যুর চাইতে বড় ফিতনা উম্মার জীবনে আর ছিল না চারদিকে যখন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার উপক্রম তখন যিনি হাল ধরেছিলেন তিনি হলেন আবু বকর আনহু আবু বকর রাদ আনহো আল্লাহ রসুলের শিক্ষা সবটা আমল করেছিলেন আর এজন্যই তিনি হচ্ছেন নবী রসুলদের পর সর্বশ্রেষ্ঠ মানব রসুল্লাস আলী আসলামের পরিবারের সদস্যরা তার গোসল ও দাফনের দায়িত্ব পালন করেন এই কাজে নিয়োজিত ছিলেন আল আব্বাস এ বিন আব্দুলিব আলী বিন আবি তালিব এ বিন আব্বাস কুসাম এ বিন আব্বাস ওসামা বিন জাইদ এবং রসুল আলী আজাদাসহু আলীকে বলেন আল্লাহর কসম এবং রসল উল্লাহর উপর আমাদের হকের দোহাই দিয়ে বলছি আমাকে ভেতরে আসতে দিন তাকে ভেতরে আসতে দেয়া হল এবং তিনি গোসলের সময় উপস্থিত ছিলেন আইসা রাদেল আনহা বলেন গোসলের সময় তারা বলল আমরা তো বুঝতে পারছি না রসুলুল্লাহর গায়ের কাপড় খুলে গোসল দেব যেভাবে আমরা অন্যদের গায়ের কাপড় খুলে গোসল দেই নাকি কাপড় রেখেই যেভাবে আছে সেভাবে গোসল দেব যখন তারা এটা নিয়ে বিতর্ক করছিল তখন আল্লাহ তাদের তন্দ্রাচ্ছন্ন করে দেন সেই তন্দ্রায় তাদের প্রত্যেকের মাথা ঢুলে পড়ল এরপর ঘরের এক পাশ থেকে একটা আওয়াজ এল রসুল্লাহর গায়ের কাপড় থাকা অবস্থাতেই তাকে গোসল দাও কেউ জানে না এই কথা কে বলেছিল তাই তারা রসল্লাহর জামার ওপর দিয়েই পানি ঢালে এবং তাদের হাত না দিয়ে জামার ওপর দিয়ে তার শরীর ঘষে দেয় গোসল শেষে রসুল্লাহ সাল্ল আলিউসলামের শরীরে তিন টুকরো কাপড় জড়ানো হল রসুল্লাহ সাল্ল আলিউসলামের জ্বালাজার তালাত এক জামাতে আদায় করা হয়নি আইসা রদেল্লাহ আনহার ঘরে যতটুকু জায়গা হত ততটুকু মানুষ আসত জানালা সালাদ আদায় করে চলে যেত এক দলের সালাত আদায় শেষ হলে আরেক দল এভাবে সালাদ আদায় করা হল প্রথমে পুরুষেরা তারপর নারীরা তারপর শিশুরা আর সব শেষে দাসরা রসুল্লাহ সাল্ল আলিউসালামের সালাতে কোনো ইমাম ছিল না প্রত্যেকে আলাদাভাবে সালাদ আদায় করে রসুল্লাহ সাল্ল আলিউ আসলামের সরে ছিল আইসের রাজেন্দ আনহার ঘরে উম্মে সাল্লামা রাজেন্দ্র আনহা বলেন আমরা রসল্লাহ সাল্ল আলি আসলামের স্ত্রীরা খুব কাচ্ছিলাম কিন্তু তখন ততটুকু শান্তনা ছিল যে আমরা রসল্ল্লা সাল্ল আলি আসলামের মৃতদেহটা দেখতে পাচ্ছি কিন্তু বুধবার গভীর রাতে যখন কবরের মাটি খরার শব্দ পেলাম তখন আমরাও কান্নায় ভেঙে পড়ি চিৎকার করে উঠি মসজিদ থেকে আমাদের চিৎকার শুনতে পেয়ে তারাও চিৎকার করে ওঠে কেঁদে ওঠে পুরো মদিনায় যেন একটা বিরাট আর্তনাদে পরিণত হয় ফচরের সময় হলে প্রতিদিনের মতোই বিলাল রাদিয়াল্লাহ আনহু আজান দিতে গেলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আশাদু আল্লাহ ইল্লাহ ইল্লাহ আশাদু আল্লাহ ইহা ইল্লাহ এরপর আশাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলতে গিয়ে তিনি আর বলতে পারলেন না গলার কাছের আওয়াজগুলো যেন সব দলা পাকিয়ে গেল কান্নায় ভেঙে পড়লেন বিলাল আজান শেষ করতে পারলেন না বেড়াল আনহ ছিলেন আল্লাহ রসুলের মো আজ মৃত্যুর পর তিনি আর কারো জন্য আজান দেননি আয়সা রাদেল্লাহ আনহার ঘরে খনন করা হল রসুল্লাহর কবর নবীরা যে স্থানে মৃত্যুবরণ করেন সেখানেই তাদের কবর দেয়া হয় এটাই নবীদের সুন্না আয়সাদ আনহা একটি স্বপ্নে দেখেছিলেন তিনটি চাঁদ তার কোলে পতিত হয়েছে আব্বু বকর রদুল্লাহ আনহু এই স্বপ্নের ব্যাখ্যায় বলেছিলেন যদি তোমার স্বপ্ন সত্যি হয় তাহলে পৃথিবীর পুকে শ্রেষ্ঠ তিন ব্যক্তির কবর তোমার ঘরে হবে যখন রসুল্লাহ সাল্ল আলি আসলাম দাফনের সময় এল তখন আব্বু বকর রাদাল আনহু বললেন তোমার চাঁদগুলোর মধ্যে এটা হলো হল সর্বশ্রেষ্ঠ চাঁদ রসুল্লাহ সাল্লু আলিউসলামের মৃতদেহ কবরস্থ করার সময় এলো। এই কাজটিও করলেন রসুল্লাহ সাল্লু আলি আসসালামের পরিবারের লোকজন কবরে নেমেছিলেন আলী ফাদলেবিন আব্বাস কুসাম এবিন আব্বাস আর শুক্রান একটি বর্ণনা অনুযায়ী রসলুল্লা সাল্ল আলি স্লামকে কবরস্থ করার সময় মুগির সোহবা ইচ্ছে করে তার আংটি কবরের মধ্যে ফেলে দেন এবং সবাইকে বলেন দাঁড়ান দাঁড়ান আমার আংটিটা নিয়ে নি এই বাহানায় তিনি রসুল্লাহ সাল্ল আলি ওয়াস্লামের কবরে নামেন যেন তিনি রসল্লা সাল্ল আলি আসলামকে স্পর্শ করা সর্বশেষ ব্যক্তিটি হতে পারেন এরপর তিনি উঠে আসেন দাফন কাজ শেষ করে সবাই এক একে ফিরে এলো। তখন ফাতিমা রাজেল্লাহ আনহা আনাসেবেন মালিক রাদেল্লাহ আনহুকে বললেন আনাস তোমরা কিভাবে পারলে আল্লাহ রসুলসাল্লু আল্লাহ আসলামের শরীরের ওপর মাটি নিক্ষেপ করতে আসলে রসুল্লাহ সাল্ল আলিহাস্লামের মৃত্যু তার গোসল তার দাফন সবই তাদের জন্য খুবই কষ্টদায়ক ছিল সেজন্য রসুল্লাহ সাল্ল আলিম বলেছেন যখনই তোমাদের উপর কোনো বিপদ আসবে তখন আমার মৃত্যুর কথা স্মরণ করবে কারণ একজন মুসলিমের উপর সবচেয়ে বড় যে বিপদ আসতে পারে সেটা ইতোমধ্যেই ঘটে গেছে আর তা হল আল্লাহ রসুলসাল্ল আলি ওয়সলামের জীবন অবসান আর কোন মুসিবতই এর সাথে তুলনা করার মতো নয় আনাসেবের মালিকরাদের লো আনহ ছিলেন আল্লাহ রসুলের ঘরে বড় হওয়া সাহাবি তিনি বলেন আমার জীবনে সবচেয়ে বিশেষ দিন দুইটা একটা হচ্ছে সবচেয়ে আনন্দের আর একটা সবচেয়ে কষ্টের আনন্দের দিনটি হল রসুল্লাহ সাল্ল্লাহ আলি ওয়াসলাম মদিনায় আসার দিন সেদিন সব কিছু ছিল আলোকিত আর সবচেয়ে কষ্টের দিন হল রসুল্লাহ সাল্লু আলিউসলামের মৃত্যুর দিন সেদিন সব কিছু যেন আধারে ছেয়ে গেল রসুল্লা সাল্লু আলি ওয়াসলামকে কবর দেওয়ার পর যখন আমরা হাত থেকে ধুলো ছাড়ছিলাম তখন থেকে মনে হতে লাগল আমাদের অন্তরগুলো আর আগের মতো নেই রসল্লাহ সাল্লাহ আলি ওয়াসলামের সাথে থাকা সাহাবিদের জন্য একটা অন্যরকম অনুভূতি যখন তিনি চলে গেলেন তখন মনে হচ্ছিল যেন সবকিছু বদলে গেছে একদিন আবু বকর রাদেল্লাহ আনহো এবং ওমার রাদেল্লাহ আনহো উম্মে আইমান রদেল্লাহ আনহার সাথে দেখা করতে চান উম্মে আইমান রাদ্লাহ আনহা তাদের দেখে কাঁদতে শুরু করেন তারা জানতে চাই আপনি কেন কাঁদছেন উম্মে আয়মান রদেল্লাহ আহা বললেন আমি জানতাম আল্লাহ রসুলসাল্ল আলিউসলাম একদিন না একদিন চলেই যাবেন আমি কাঁদছি এই কারণে যে আর কখনো ওয়াহি নাজেল হবে না তারা শুধু রসল সাল আলি ওয়াসলামের অভাব বোধ করছিলেন তা নয় তারা রসুল্লাহ সাল্লু আলী আসলামের মাধ্যমে যে ওয়াহি পেতেন সেটার অভাব অনুভব করছিলেন রসুল্লাহ সাল্লু আলি ওয়াস্লাম মারা হিজরি একাদশ বছরের বারোই রবিউলাওয়ালে মৃত্যুর সময় রসুল্লা সাল্ল আলী আসলাম ছিলেন সমগ্র আরবের অবিসংবাদিত শাসক তিনি এমন একটা সময়ে চলে যান যখন অনারব রাজা বাদশাহরা তাকে সমীহ করতে শুরু করেছে কিন্তু এই প্রতাপ আর প্রতিপত্তে থাকা মানুষটি কোনো সম্পদ রেখে যাননি মৃত্যুর একদিন আগে তিনি সব দাসদাসীকে মুক্ত করে দেন সাত দিনার ছিল সেগুলো সাদাকা করে দেন তার একটি বর্ম এক ইহুদের কাছে বন্ধক রাখা ছিল সেটার বিনিময়ে তিনি কিছু জব নিয়েছিলেন পরিবারের জন্য তিনি রেখে গেছেন কেবল একটি সাদা খচ্চর কিছু অস্ত্র আর একটুকর জমি এই জমিটিও তিনি মুসাফিরদের জন্য সাদাকা করে দিয়ে গেছেন না ছিল সম্পদের বাহার না ছিল সোনার উপার পহর কিছুই না তবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই মানুষটি রেখে গেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রজন্ম সেই প্রজন্ম করেছে এক নতুন ইতিহাস মুসলিম জাতির আগে দুনিয়ার বুকে আল্লাহর মনোনীত জাতি ছিল বলে ইসরায়েল তাদের সৎ পথে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাদের কাছে একের পর এক নবী পাঠাতেন কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ আলী আসলাম যে উম্মাহকে রেখে গেছেন সেই উম্মার জন্য আর কোনো নবী পাঠানোর প্রয়োজন নেই শেষ নবী তাদের জন্য ক্যামত পর্যন্ত যথেষ্ট এটা মুসলিম উম্মার জন্য এক অভাবনীয় সম্মাননা আল্লাহ রসুল সাল্লাহ আলিউসলাম যেখানে শেষ করেছেন সাহাবিরা সেখান থেকে এক নতুন যুগের সূচনা করেছেন সে যুগ গৌরবের সে যুগ সমীহ জাগানিয়া রসুলুল্লাহ সাল্ল আলিউসলামের চলে যাবার অল্প কবছরের মাথায় পৃথিবীর তৎকালীন দুই পরাশক্তি রসুল্লাহ সাল্লিমের অনুসারী সাহাবিদের ভয়ে থর করে কাঁপতে শুরু করেছে সে আরেক ইতিহাস আপাতত এতটুকুই প্রিয় শ্রোতা আমরা আল্লাহ আজ তো কাছে কৃতজ্ঞ কারণ তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটির সম্পূর্ণ জীবনই শুরু থেকে শেষ করার জন্য আমাদের তৌফিক দিয়েছেন আমরা আল্লাহ সোভান তালার কাছে দোয়া করি যেন তিনি আমাদের তাদের মাঝে অন্তর্ভুক্ত করেন যারা সত্যি রসুলুল্লাহ সাল্লাহু আলী ওয়াস্লামকে ভালোবাসে আল্লাহ আজতওয়াজাল যেন আমাদের তাদের মাঝে অন্তর্ভুক্ত করেন যারা রসুলুল্লাহ সাল্লু আলিউসালামের সুন্না অনুসরণ করে তার দেখানো পথ আঁকড়ে ধরে এবং নিজেদের জীবনে তা বাস্তবায়ন করে আল্লাহ আজতওয়াজাল যেন আমাদের তাদের মাঝে অন্তর্ভুক্ত করেন যারা রসুল্লাহ সাল্লাহ আলিউ আসলামের সাথে কেয়ামতে দিন মিলিত হবেন এবং তার হাতে হাউজে কাউসারের পানি পান করবেন আল্লাহ আজাল যেন আমাদের তাদের মাঝে অন্তর্ভুক্ত করেন যারা রসুল্লাহ সাল্ল আলিহ আসলামের সাথে জান্নাতে প্রবেশ করার তৌফিক প্রাপ্ত হবে প্রিয়তা রসুল্লাহ সাল্লু আলিহাসের সিরা নিছক সাহিত্যিক রস আস্বাদনের জন্য নয় মজা পাওয়া বা উপভোগের জন্য উম্মার আলিমরা সিরাহ লেখেননি এই সিরাহ নিজেকে বদলে দেবার জন্য নিজেকে রসুল্লাহ সাল্ল আলি আসলামের আদলে গড়ে তোলার জন্য রসুল্লাহ সাল্ল আলী যেভাবে এই উম্মাহকে ভালোবাসতেন উম্মাহকে নিয়ে চিন্তিত থাকতেন আমরাও সেভাবে উম্মাহকে ভালোবাসব রসুল্লাহ আমাদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য সারাটা জীবন অতিবাহিত করেছেন পৃথিবীর সুখ আর সম্পদ তিনি ত্যাগ করেছেন শুধুমাত্র এই দিন ইসলামকে আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য সে জন্য আমাদের উচিত অন্তর থেকে রসুলুল্লাহ সাল্ল আলিউসলামের প্রতি সব সময় কৃতজ্ঞ থাকা যে মানুষ আল্লাহর বান্দার প্রতি কৃতজ্ঞ হয় না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না আর পৃথিবীতে আমরা রসুলুল্লা সাল্ল আলিউসলামের কাছে সবচেয়ে বেশি ঋণী আল্লাহদ্ দিন ইসলাম সম্পর্কে যা কিছু জানি তার সবটাই তো তার কাছ থেকে জানি এই ঋণ আমরা কখনও পরিশোধ করতে পারব না তবে ন্যূনতম আমরা যেই কাজটা করতে পারি তা হল রসুলসল্লু আলি ওয়াস্লামের অবদান স্বীকার করা তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করা তার প্রতি সলাাত ও সালাম পেশ করা তার আনিত দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আর তার মর্যাদা রক্ষার জন্য নিজের জান দিয়ে দেয়া আলাসইদিন মোহাম্মদ ওয়া আলাহাম আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম वरम रेईनड्स मीडिया प्रजेक्ट सम्पर्क जानते भिजिट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रईन ड्रवस मीडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू